بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين <تصفيق> وقال الأرض بإذن فأشرناهم فلم نغادر منهم حدا وقال سبحانه من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها باطل ما كانوا يعملون شعورت الشمشة جعورت يغلقان أك مطروف والمطرو شدو مطروف আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজ্কের ব্যবস্থা করেছেন যিনি আমাদেরকে হেদায়েতের উত্তম পথে হেদায়ত দান করেছেন যিনি আমাদেরকে ইমানের পথে চলার জন্য আদেশ করেছেন যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন কেয়ামতের দিন যিনি আমাকে আমাদেরকে হিসাবের কাঠ করায় দাঁড় করাবেন এবং ইমানের বিক্রিকে যা যা দান করবেন প্রতিদান দান করবেন সে আল্লাহর দীর্ঘ একটি সপ্তাহে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাম আমাদের প্রিয় নাবী প্রিয় অসুর প্রিয় ইমাম প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব একমাত্র আদর্শ ব্যক্তিত্ব যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দিয়েছেন যদিও তারা বিভিন্ন দল মত পদ তরিকা ইসম মুক্তি তার প্রতি সালু সালাম আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তোহান তারা মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়ার এই সৌন্দর্য দুনিয়ার এই চাকচিকতা এগুলো সব সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষার জন্য মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীর মানুষ দুই রকম রোগে পড়ে যায় মানুষের রোগ হচ্ছে কয় প্রকারের দুই প্রকারের দুই প্রকারের রোগের মধ্যে মানুষ নিপতিত হয় মানুষের রোগের প্রকার হচ্ছে দুটি একটা হচ্ছে আমরালুল ফাল অন্তরের ব্যাধি অন্তরের রোগ দ্বিতীয়ত হচ্ছে আমরা আদৌ না মানুষের শারীরিক আমরা আদৌ জিতেম মানুষের শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতা মানুষের শারীরিক যে অসুস্থতা দেখা যায় এগুলোর পরীক্ষার ব্যবস্থাপনা থাকে এর জন্য ডাক্তার থাকে এর জন্য মেডিসিন থাকে এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ ত पृथिवी मानसिन दिए मानूषतारे किसीमर जर मेडिसिन दी भलो कैंसार डायबिटिक्स हम जोध रोग आज रोग बलैसे ওর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ সোলহান করে দিয়েছেন এটা হচ্ছে মানুষের শারীরিক অসুস্থতা শারীরিক রোগ দ্বিতীয়ত মানুষের অন্তরের ব্যাধি আমরা ধরুন পাল এর কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাপনা নেই পৃথিবীতে অন্তরের রোগের কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাপনা নেই परीक्षार्बना चिकित्सा चिकित्सा स्वयं आल्ला चिकित्सार बिरे मानुषे अंतर व्याधिर अंतर रोग चिकित्सा होते चलोना অন্তরের রোগের মধ্যে হতে সবচাইতে বড় রোগ হচ্ছে দুনিয়ার দিকে ঝুঁকে পড়া অন্তরের যতগুলো রোগ রয়েছে যতগুলো ব্যাধি রয়েছে অন্তরের যতগুলো অসুস্থতা রয়েছে তার মধ্যে হতে সবচাইতে বড় অসুস্থতা হচ্ছে দুনিয়ার প্রতি মহাবিষ্ট হওয়া পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়া जीवन के मस्ती करते सबकिटार चौबीस घंटार परम এটার জন্যই জীবনটুকু কেটে যাচ্ছে এটার জন্যই আমাকে সবকিছু করতে হচ্ছে এটা হচ্ছে অন্তরের সবচাইতে বড় ব্যাধি সবচাইতে বড় ব্যাধি দেখেন একটা মানুষ একজন ব্যবসায়ী ও তার ভবিষ্যৎ অর্থাৎ মরার পরের যে জীবন এই জীবনটার জন্য ও কয় ঘন্টা কাটাচ্ছে আর দুনিয়ার জীবনের জন্য ও কয় ঘন্টা কাটাচ্ছে এইসব করেন उभये सलादाद पड़े से मास्टी जाए बस একটা ইমাম ইমাম মাস্রিদ রয়েছে প্রথম তিন দিনে এক খতম শেষ হয়ে যায় তারা বিষয় দিন মুরাদ ভাই সংবাদ দিল দিন এক খতম হয়ে গেছে কেন তিন দিনে কোরআন খতম করে তারা ব্যাস একেবারে ফ্রি এখন সারা মাস ব্যবসা করে বেড়াতে মসজিদে দরকার নেই তারা আর ওদের কি পড়ছে স্পেশাল ভাড়া করে নিয়ে আসা হয় স্পেশাল স্পেশাল নিয়ে আসা হয় কেন দুনিয়ার জীবন তার সামনের দিকে আর সাতাইশটা দিন দুনিয়ার জীবন তার সামনের দিকে সাতাশটা দিন পুরোটাই দুনিয়ার জন্য আমাদের চাকরি যারা করছে এক চিত্র একই চিত্র चाकुरदाल दुनिया जी फातन दुनिया हम मरा लाशनिया हम मरा लाश যে দুনিয়া একটা মরা লাশ আর দুনিয়া জি পাশ ও আিলাব এবং একে যে খাচ্ছে সে হচ্ছে কুকুর টুকুর একটা দুনিয়াই হচ্ছে একটা কুকুর এবং কুকুরই কুকুর কে খাচ্ছে এটা মানুষের অন্তরের ব্যাধির মধ্যে হতে সবচাইতে ব ব্যাধি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া दुनिया के सबकिछ फलाफल निर्धारण कराने सबकिछ पे जावा सबकि एमक दिनदार व्यक्तिरा पर्तन के बिक्री बेड़ा किनिया कमाई कर दिन के बिक्री बेड़ा ही समस्त जीवन उदन करंडर उद्देश्य हे एर मध्यमे से दुनिया से तरह থেকে একজন আলেম খায় গেছে খুলনা আদিফ পার্কে একটা আলোচনা করতেন উনি ওখানে বাজেট নিয়েছেন পঁচিশ হাজার টাকা আল্লাহ করুনা আলোচনা শেষে তার কাছে ওয়াজ করে এইভাবে টাকা নেওয়া যায় আপনারা টাকা দিতেন না আলেমের মুখে আজকে যদি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো ব্যান্ড সঙ্গীত দল আসত তাদেরকে আপনি টাকা দিতেন না মানুষ বলতেছে হ্যাঁ দিতাম আচ্ছা এখানে যদি আজকে নিত্যানুষ্ঠান হতো নর্তকিরা তাদেরকে ইসলামের আলোচনা করতে এসেছি আগে সে তাও কথা বলেছে ঢাকাতে ঢাকার এক মসজিদ হবি আলোচনা করেন একটু আগে সে কোরআন হদীদের কথা বলেছে তাও কথা বলেছে এমন প্রশ্ন উত্তরে বলছে ওরা গান করলে আপনি ওদেরকে টাকা দিতেন দামি এখানে এসে ওয়াশ করছে আমাকে দিচ্ছে আমাদেরকে আরো বেশি করে দেওয়া উচিত যে তোমরা যেটা করছো তার চাইতে ইসলাম অনেক দামি হয়ে গেল এরা হচ্ছে আবদুনিয়া জিফা এইগুলোই হচ্ছে আবদুনিয়া জিপা মরা খাচ্ছে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে দিনকে বিক্রি করে দিবে আমার একজন উত্তাদ নাম নিলাম না এখানেই ছয় নম্বরে গত বিশ বছর আগে যে যখন ঢাকায় বেলায় লবণ দিয়ে কোচলে সে পানতাবারটুকু খেতেন টাকা ছিল না খাবার আজকে মিরপুরে তিনটা চারটা বাড়ির মালিক সে ছয় টা ছয় তিনটা বাড়ির মালিক ঢাকা সিলেট রোড এ নামিয়েছে এখানে সে এখন তার ইনকামের পথটা কি ইনকামের পথ হচ্ছে তাদের ইনকামের পথটা কি ইনকামের পথ হচ্ছে ইসলামী আন্দোলনের নামে পয়সা উঠিয়ে খাওয়া ইনকামের পথ কি খতমেনের নামে পয়সা উঠিয়ে খাওয়া এটা ওঠা সেটা পয়সা দিয়ে যায় সেটাই দুনিয়ার প্রতি আকৃত হয়ে যাওয়া দুনিয়ার প্রতি মহাবৃষ্ট হওয়া দিন কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে দুনিয়ার দিকে বেশি লেপটে যাওয়া पचा गला लाश हवाल दुनिया केतचिक्क देखते हमारे नष्ट एकदम नष्ट एकदम फापागम फापा एकदम फापा, एक नष्ट আর যত যাই করছেন কোনটাই আপনার সাথে আমার সাথে থাকার মতো নয় এবং আমার সাথে যাওয়ার মতো কোনো আপনার আমার মৃত্যুর পরে এই দুনিয়ার এই সম্পদ এই মালটুকু এগুলোকে নিয়ে মানুষ কামড়াকামড়ি করবে মারামারি কাটাকাটি করবে সবকিছুই করবে সবকিছু করবে মানুষ কেন দিন থেকে বিরত থাকছে কেন মানুষ দিনের পথে অগ্রসর হতে পারছে না क्यों मानुषीन आत्म उत्सर्ग करते हैं सूरत सुबह नबी तुम तम पेश करो দুনিয়ার জীবনটা হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ করার মতো আকাশ থেকে যেমন পানি আসে এই পানিটা মাটির মধ্যে পরে मध्य पानीटारिश्रण घटे धूल परिणत होर उड़िए नहीं चले जाए बिस्टि पानी अस्तित्व क्या देखते क्या বৃষ্টির পানিগুলো কোথায় হচ্ছে আপনি বলছেন নর্থ নদীতে যাচ্ছে নদ নদীতে সারা বছরই পানি থাকে কোথায় মাটির সাথে মিলে বীজের সাথে মিলে এরপরে এটাকে বাতাস উড়িয়ে নিয়ে চলে যায় চলে যায় এখানে থাকে না হ্যাঁ কাদা হচ্ছে দুদিন পরে শুকিয়ে গেল কয়েছে পানি এই সম্পদান এবং তোমার সন্তান সন্তাদি তোমার সম্পদ এবং তোমার এই সন্তান সন্তানাদি সন্তানাদি এগুলো হচ্ছে জিন আতুল দুনিয়া দুনিয়ার সৌন্দর্য আপনার সম্পদ আপনার সন্তানাদি যা আছে এগুলো হচ্ছে দুনিয়ার সুন্দর বা দুনিয়ার একটা মেকআপ দুনিয়ার একটা সৌন্দর্য এটা কতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন যখন আপনি মরে যাচ্ছেন এই মালও আপনার নয় যখন আপনি মরে যাচ্ছেন এই সন্তানগুলোও এগুলোই আপনার থেকে ভাবতে থাকবে ইয় মায়াপের রোলমাল অমিন আ অম্মিবাদী ওবাদি অবানি সেদিন সন্তান তার বাবার থেকে ভাগতে থাকলে বাবা তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে পিতক হয়ে যাবে ভাবতে একদম আলাদা হয়ে যাবে একেবারে আলাদা হয়ে যাবে দুজনের সাথে দুজনের কোনো সম্পর্ক থাকবে না তো এটা হচ্ছে দিন আতুন সায়াতি চিনিয়া কতক্ষণ থাকে আমরা এই যে সিনেমার নায়ক নায়িকাদের কথা শুনি না ওদেরকে মেকআপ টেকআপ মেরে সিনেমার পর্দার সামনে এনে উপস্থাপন করা হয় কতক্ষণ থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত পার্লারে গিয়ে রীরা সাজগোজ করে আসতেছে কতক্ষণ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ঘন্টা তারপর আবার চেয়েছি আবার চেয়েছি আল মানু আল বানু আতুল দুনিয়া মান এবং সম্পদ সম্পদ এবং এই दुनिया सौंदरिया सबकर्म टुकु शुदुम्रकी थकन आंदार अब्बिका जारापूरीदान उत्तम प्रतिधान थे तुम्हारे শ উত্তম আকৃষ্ট হওয়ার বস্তু হচ্ছে তোমার রবের কাছে তোমার রবের কাছে রয়েছে সবচাইতে উত্তম উত্তম বস্তু যেগুলোর প্রতি আকৃষ্ট হওয়া যায় সেটা হচ্ছে যাকে দুনিয়ার কারণে বিক্রি করা যাবে না জীবনের জন্য কোনোদিন বিক্রি করা যাবে না বর্ণনা দিয়েছেন তিনি বলছেন দুনিয়ার জীবনের হচ্ছে जीवन मेवन आकाशण कर मानुष ए सकल प्रकार चतुष्प जन्तुमे कि बीज उत्पन्न हम सबा मिले से अल्लाह এর অবস্থা হচ্ছে কি যে এগুলো কোনটাই আর আপনার না এইগুলো কতক্ষণ সুশোভিত দেখা যাচ্ছে কতক্ষণ এমন দেখা যাচ্ছে এখান থেকে কেউ নিচ্ছে কেউ এখানে আকৃষ্ট হচ্ছে হচ্ছে ওই হচ্ছে হচ্ছে একটু পরে যখন মানুষের থেকে চলে যাচ্ছে তখন মনে হচ্ছে সালামতির দিকে ডাকছেন কল্যাণ এর দিকে ডাকছেন কল্যাণের দিকে আল্লাহ তোমাদেরকে ডাকছেন আল্লাহ তালা তিনি যাকে চান তিনি হেদায়তের একমাত্র চিকিৎসা হচ্ছে আল্লাহর পথের দিকে অগ্রসর হয়ে যাওয়া কোরআন অনুযায়ী তার জীবনকে গড়ে তোলা আল্লাহ সুহান কোরআন মা হুয়া শিফা ও আহমতুল শুধুমাত্র ক্ষতিগ্রস্তরা ছাড়াই ক্ষতিগ্রস্ত ছাড়া আর কেউ এখান থেকে দূরে চড়ে যায় না এখান থেকে আর কেউ দূরে যায় না আবার সাফন করে ওখান থেকে আমাকে একেবারে নিয়ে চলে যাবে হবে করে নিয়ে চলে যাবে হবে বোতলটুকু আর এই বাসার বাথরুমে এনে করানো হবে না মাটির মধ্যে শুয়ে বোতল করিয়ে দেওয়া হবে কে এর প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া এর কারণে মানুষ দিন জীবনকে বিক্রি করে দিচ্ছে আল্লাহ না দুনিয়া আল্লাহান যে ব্যক্তি দুনিয়ার জীবনকে চায় দুনিয়ার জীবনকেই যে ব্যক্তি তার একমাত্র এরাদা বানিয়ে নেয় দুনিয়ার জীবনটাই যে ব্যক্তির তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এবং সৌন্দর্য যার জন্য যে ব্যক্তির জন্য আল্লাহ দিয়ে দিবেন দুনিয়ার জীবনেই দিয়ে দিবেন এবং তাকে বিলকুল কমতি করা হবে না যে ব্যক্তি দুনিয়ার জীবনকে চায় দুনিয়ার সৌন্দর্য চায় থেকে যে ব্যক্তি সে তার সকল প্রকার প্রতিদান না এরা হচ্ছে তারা যাদের জন্য আখেরাতে কোনো কিছুই থাকবে না আখেরাতে যাদের জন্য কোনো কিছুই থাকবে না কোনো অংশই যাদের জন্য থাকবে না যে সমস্ত একদম বরবাদ করে দিবেন এর কোনো প্রতিদান সে আঁকেরাতে না দিনই জীবন যাপন করছে কেন দুনিয়াকে উদ্দেশ্য করে দিন প্রচার করছে কেন দুনিয়াকে উদ্দেশ্য করে তিনি কর্মকাণ্ড করছে কেন দুনিয়াকে উদ্দেশ্য করে উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া উদ্দেশ্যই হচ্ছে দুনিয়া আল্লাহ রসুল সাল্লাহ ছেলে ইবনে আমার রবি আল্লাহ দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি বলছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন জানো আমার সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে একজন প্রতীকের মতো প্রতীক যখন এক এলাকা থেকে আর এক এলাকায় যায় মাঝখানে যখন হাঁপিয়ে ওঠে একটা জায়গায় অবস্থান করে কিছুটা সময়ের জন্য যখন তার হাঁপানিটা একটু কমে যায় প্লান্তি যখন দূর হয়ে যায় সে আবার হাঁটা শুরু করে আবার একটু ক্লান্ত হয় আবার অবস্থান করে আবার হাঁটা শুরু করে দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে একজন প্রতীকের মতো একজন প্রতীকের মতো ইবনা আল্লাহ আসলাম ডেকে বলছেন হে অমরের পুত্র কুন ফিক দুনিয়া কান্না কা গরিব তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যে তুমি যেন একজন এমনভাবে বসবাস করো যেন একজন তুমি মুসাফির মুসাফির এক এলাকা থেকে আর এক সফর করতে যায় তার উদ্দেশ্য থাকে সে তার বাড়িতে আবার ফিরে চলে আসবে সে তার গন্তব্যে আবার পৌঁছে যাবে একজন পথিকের মতো তুমি দুনিয়াতে জীবনযাপন করোখানে তোমাকে যেমন কিছু কিছু স্টেশনে অবস্থান করতে হচ্ছে ক্লান্তি দূর করার জন্য দুনিয়ার তুমি ঠিক কেমন করো এই ক্লান্তি দূর করার জন্য কয়তলা বিল্ডিং করা দরকার হয় করাল্ডিং এর দরকার এই ক্লান্তি দূর করার জন্য কতগুলো অ্যাপার্টমেন্ট করা দরকার কয়শো বিঘা জমির দরকার হয় এই ক্লান্তি দূর করার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ তার জীবনই আমার বাড়িতে রুটি রান্না হয়নি তিন দিন যাবত আমি রুটি চোখে দেখিনি তিন দিন যাবৎ নাচে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাকে অপশন দিয়েছিলেন যদি আপনি চান এই অদ্ভুত পাহাড়টিকে স্বর্ণ দিয়ে পরিণত করে দেই আপনি আয়েসের জীবন যাপন করেন আয়েশের জীবন যাপন করেন তিনি যখন রুটি পাচ্ছেন বলছেন আমি ইন্দির দেখি মা ইনহা তার জীবনের বর্ণনা দিচ্ছেন জাল্লাহ নবীর পরিবারে একাধারে তিন তিনটি মাস চুলাতে আগুন জ্বলে আসেন ব্যর্থ ছিল নবীর তাই না ব্যর্থ ছিল নবীর জীবন তার কাছে দুনিয়া খুঁজে দাঁড়ান খুঁজে বেড়ায় পাহাড়ি তামা তুহা ওবাস নয়া মেরুন আল্লাহান যে এরা যে সমস্ত আমল গুলো করেছে দুনিয়ার জীবনে আল্লাহ সুহান এর কোনো আজর রাখবেন না আখেরাতে দুনিয়ার জীবনের যত কর্মকাণ্ড আছে কর্মকাণ্ডের ফলাফল তাকে দুনিয়ার জীবনেই দিয়ে দেওয়া হবে এ আখেরাতে কোনো অংশই খুঁজে পাবে না আখেরাতে তার কোনো অংশই থাকবে না আল্লাহ সুবহানী ইসাইলে বলছেন যে ব্যক্তি তাহা করবে আমি তাকে তাড়াতাড়ি করে তার প্রতিদান দিয়ে দিব যে ব্যক্তি প্রতিদানের ক্ষেত্রে তাড়াহুড়া করবে আমি তাকে তার প্রতিদান তাড়াতাড়ি করেই দিয়ে চলবে অপমানিত অবস্থায় অপদত্ত অবস্থায় মাথা নিচু করা অবস্থায় জাহান্নামের ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি আখেরাতকে চাইবে অসাল এবং সেই পথে খালি চলতে থাকবে চাইবে আেরাতে প্রতিদান এবং সেই পথে খালি চলতে থাকবে চাইবে আখেরাতে প্রতিদান অনেক দূরের প্রতিদান এই পথে খালি চলতে থাকবে আল্লাহ কৃতজ্ঞ তার পথে সে ব্যক্তি শুধুমাত্র চলতে থাকবে দৌড়াতে থাকবে কৃতজ্ঞ তার পথে কৃতজ্ঞতার পথে যত তাড়াহুড়া করবো তত জাহান নামে টিকে অগ্রসর হবো আর যত অপেক্ষা করব ধৈর্যের সাথে অপেক্ষা করব আর জান্নাতের পথে চলতে থাকব তত আল্লাহ সুবহান ও তারা আমাদেরকে জান্নাতের পথে ওই দিকে আল্লাহ সুহান ও তারা আমাদেরকে ধাবিত করবেন আল্লা সুহান ও তাহলে বলছেন যে ব্যক্তি শুধু শুধুমাত্র দুনিয়া চাইবে আল্লা তালা তাকে শুধুমাত্র দুনিয়া দিবেন আখরাতে তার কোনো ফলাফল থাকবে না আর যে ব্যক্তি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাইবেন আল্লা সুবহান ও তারা তাকে উভয় জগতেই কল্যাণ দান করবেন ভয়গতেই কল্যাণ দান করবেন এবং তার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে একথা কোনদিন বলা যাবে না যে যতদিন পর্যন্ত আছো ততদিন পর্যন্ত নিয়ে নাও নগদ যা পাও তাই হাত পেতে নিয়ে নাও খাতাকে তিনি শূন্য করে ফেলে রাখো খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বেঁচে থাকবে কিনা বলতে পারো না বিষয়টি এমন নয় বিষয়টি এমন নয় আল্লাহ সুবহানব্বাল আমাদের অন্তর পরিশুদ্ধ করে দেন আল্লাহ সুবহানবাল আমাদেরকে দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সুবহান আমাদেরকে মরালাস থেকে দূরে রাখেন আল্লাহ সুলহান আমাদেরকে মরালাস থেকে দূরে রাখেন যতটুকু প্রয়োজন ততটুকু হালাল পন্থায় অর্জন করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন নিষ্প্রয়োজনীয় বিষয়গুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখার তৌফিক দান করেন দূরে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন وآقد دعوانا الحمد لله رب العالمين صلى الله عليه وسلم ومبارك على نبينا محمد وعلى آله والسحابي أجمعين